গত পর্বে আমরা দ্বিতীয় মূলনীতিটির আলোচনা করছিলাম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 এই ব্যাপারে আসাতবি রহমাহুল্লাহ একটি মূলনীতির কথা বলেছেন তিনি বলেছেন যারা কিনা মানব জাতির জন্য বিপদজনক মানব জাতির জন্য ব্যাধিস্বরূপ এরা এমন ব্যক্তি যারা নিজেদের উপর আমল করে না ইবনুল কঈম রহমাহুল্লাহ তার বই আল এই বিষয়ে একটি উপমা দিয়েছেন এমন ব্যক্তি যারা দরজায় দাঁড়িয়ে, মানুষকে প্রবেশের জন্য করে অথচ নিজেরাই জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে তারা মুখের কথার দ্বারা মানুষকে জান্নাতের আহ্বান জানায় কিন্তু তাদের কার্যকলাপ সম্পূর্ণ বিপরীত তারা মানুষকে যত বেশি জান্নাতে প্রবেশের আহ্বান করে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 এর মধ্যে সর্বনিকৃষ্ট দৃষ্টান্ত হল সেসব ব্যক্তির ব্যাপারে যারা তাদের ঈমকে আমলে পরিণত করে না আল্লাহ সুভায়না হুয়া তালা সুরা আল আরাফের একশো ও একশো ছিয়াত্তর নাম্বার আয়াতে বলেন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 মতো সে দুনিয়াকে আঁকড়ে ধরে রেখেছে আর নিজের নফসের আনুগত্য করেছে সে তার ঐম অনুযায়ী আমল করেনি তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো কুকুরকে তাড়িয়ে দিলে জিব্বা বের করে হাপাতে থাকে আর তাকে তার মতো ছেড়ে দিলেও সে জিব্বা বের করে হাঁপাতে থাকে যেই অবস্থাতেই থাকুক না কেন কুকুর জিব্বা বের করে হাঁপাতে থাকে ইবনুল কাইম রাখে এই উপমার ব্যাপারে আলোচনা করতে গিয়ে দশটি পয়েন্ট উল্লেখ করেন তবে সময়ের স্বল্পতার কারণে আমরা তা আলোচনা করব না স্বয়ং আল্লাহ সুবাহ এই উদাহরণ দিয়েছেন তিনি যে কোনো সাধারণ কুকুরের কথা বলেননি বরং এমন কুকুরের কথা বলেছেন যেটা সারাক্ষণ জীব বা করে হাঁপাতে থাকে সর্বনিকৃষ্টায় বিশ্রামের সময় বা ক্লান্তকর অবস্থায় ক্ষুধার্তকর অবস্থায় বা অবস্থায় হাঁপাতেই থাকে যদি আপনি এসব আলিমদের বলেন সাইক আপনি সত্য প্রকাশ করুন সে জীব করে হাঁপাতে থাকে সে যে নিজের এল অনুযায়ী যে আমল করা উচিত তা করছে না এই ব্যাপারে মুখ খোলে তখনও জীব বের করা অবস্থায় কুকুরের মতো হাঁপাতে থাকে যেহেতু সে যা জানে সেটাকে কাজে লাগায়নি তাই আল্লাহ সুবহানাহালা তাকে জীব বের করে হাঁপাতে থাকা কুকুরের সাথে তুলনা দিয়েছেন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 এমন ব্যক্তিরা হল গাধার মতো যারা তাদের কাঁধে বিশাল বিশাল বই বহন করে কিন্তু তা থেকে কোন রকম কল্লান কোন জ্ঞান অর্জন করে না যেসব ব্যক্তি আল্লাহ সব তালার স্পষ্ট আয়াত নিদর্শন প্রমাণ অস্বীকার করে তাদের উদাহরণ কতই না দুর্ভাগ্যজনক আর আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না তাওরাতের নির্দেশনা নাজিল হওয়া ব্যক্তিদের অবস্থা হল এমন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 নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার অন্তকরণ আছে অথবা যে নিবিষ্ট চিত্রে শ্রবণ করে সুরা কফ আয়াত সাইত্রিশ सुदृढ़ आकड़े धरो मुजाहिद और जाइद इबन असलम बिकते ज्ञान अर्जन करा से ज्ञान जीवने प्रयोग कर কেউ কোনো হাদিস জানার পর তাকে সেই হাদিসের উপর আমল করতে হবে বা সেই অনুসারে বা সৎকর্ম করতে হবে কেননা এটা হলো জ্ঞানের জাকাত অর্থাৎ জ্ঞানের শুদ্ধিকরণ আর এইম আত্মস্থ করার এটাই সর্বোত্তম পন্থা ওয়াকইয়া রহমাহুল্লাহ বলেন কেউ কোন জ্ঞান আত্মস্থ করতে চাইলে তার উচিত সেটার উপর আমল করা शिष्ट मुहदिश इब्राहिम इबने इस्माइल बनें हादिस मने रखार जन से गुरल करतम सेक्ति मत आबंधा जर ब्यापारे रसुल्लाह सल अल्लाम क्रियामत दिन अभिजोग कर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 ইবনুল কাইম রাহমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করে বলেন যে মানুষ পাঁচ ভাবে কুরআনকে পরিত্যাগ করতে পারে তার মধ্যে একটা হল কুরআনের নির্দেশনা অনুযায়ী কাজ না করা। আর আপনি কিভাবে নির্দেশনা অনুযায়ী করবেন যদি আপনি নাই জানেন যে কোরআনে কি বলা হয়েছে তাই আপনার জানতে হবে আর তারপর সে অনুসারে কাজ করতে হবে দ্বিতীয় আরেকটি উদাহরণ তিনি উল্লেখ করেছেন আর সেটা হলো কুরআন দিয়ে বিচার করা পরিত্যাগ করা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 এই বিষয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লা তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য আসুন আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো মূলনীতি নিয়ে একটু একসাথে আলোচনা করার চেষ্টা করি আপনি যখন এই অর্জন করেন তখন প্রথম কাজ হলো সেটা নিজের জীবনে প্রয়োগ করা আর দ্বিতীয় কাজ হলো সেটা আপনি অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেবেন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 যদিও তাদের চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তির সাথেও আমার পরিচয় ছিল আমি এমনও ওলামার সাক্ষাৎ পেয়েছি যারা অসংখ্য হাদিস মুখস্থ করেছেন উসুল আল হাদিসে যাদের গভীর জ্ঞান রয়েছে কিন্তু তারা গিবৎকে সহ্য করতেন এমনকি অনেক সময় তারা যার হাত আদিলের অজুহাতে গিবতকে অনুমতি পর্যন্ত দিয়েছিলেন এবং তারা অর্থের বিনিময়ে হাদিস শিক্ষা দিতেন ইবনুল জাউজি এই বিষয়টি পছন্দ করতেন না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 অজস্র প্রমাণ নিয়ে আল্লাহ সামনে হাজির হয় আর এই সবগুলোই ইবনুল জাউজি রাহমাহুল্লাহ সৈদুল খাতিরে উল্লেখ করেছেন মনে রাখবেন আপনার সামনে মূলত তিনটি প্রতিবন্ধক আছে এক আপনাকে জ্ঞান অর্জন করতে হবে দুই সেই সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে হবে আর তিন তিনের ব্যাপারে হবে আল ইবনে আইয়াদ তার বই আমালে বলেন জ্ঞান অর্জন করেও একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত অজ্ঞ থাকে যতক্ষণ না সে নিজের জীবনে সেই জ্ঞান প্রয়োগ না করে কেবল মাত্র এলমকে আমলে পরিণত করলেই তিনি আলিম হিসেবে বিবেচিত হতে পারেন সালাফদের মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে ওলামাদের কাছে ছুটে যেতেন, তাদের থেকে নিতে নয় বরং তারা কিভাবে উপর আমল করতেন তা দেখার জন্য, তাদের উপর প্রভাব কি রকম তা দেখার জন্য, আপনাদের প্রতি আমার নসিহা আল্লাহ কিংবা মানুষ কারো সামনেই নিজেকে নিয়ে অহমিকায় অহংকার কিংবা গর্বে ভুগবেন না আপনি যতই আমল করেন না কেন কখনোই যেন তা নিয়ে আপনার মধ্যে গর্ব না আসে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 তিনি মনে করতেন যে তিনি জান্নাত চাইবার যোগ্য নন তাই তিনি বলতেন হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন আমার মতো তুচ্ছ কেউ কি জান্নাত চাইবার যোগ্য, আপনি আমাকে শুধু জাহান্নাম থেকে রক্ষা করুন সুতরাং আপনি যতটুকুই আমল করুন না কেন কখনোই তা নিয়ে আল্লাহর সামনে অহমিকায় কিংবা আত্মতুষ্টিতে ভুগবেন না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 সেই অমর বলেছেন আমার ইচ্ছা তিনি কেবল জাহান্নাম থেকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ানা সাউরি সম্পর্কে আলী ইবনুল ফুদাইল বলেন সুফিয়ানা সাউরি রহমাহুল্লাহ ছিলেন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 মৃত্যু সজ্জায় সুফিয়ানা সাউরি রাহেমাহুল্লাহ হাম্মাদ বিন সালামাকে জিজ্ঞাসা করেন তুমি কি মনে করো আমার মতো একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে আমি কি জাহার্নাম থেকে মুক্তি পাবার যোগ্য তাই আপনি যতই আমল করুন না কেন কখনোই অহংকার করবেন না আত্মতুষ্টিতে ভুগবেন না আলহামদুলিল্লাহ তা আলা আমরা চারটি প্রাথমিক মূলনীতির চারটি মাসাইলের দ্বিতীয়টিও শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় মূলনীতি এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্ব গুলো শুনতে ভিজিট করুন